জাগো মুসলিম জাগো হাই ধরি হাক হাঁকো যাগো মুসলিম জাগো হাই ধরি হাক মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত কেমনে চেয়ে থাকো যাগো মুসলিমি জাগো হাই ধরি হাক হাঁকো যাগো মুসলিমি জাগো হাই ধরি মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো ইজরায়েলি হায়না গুলো করছে একদিন যাদের হামলায় জর্জরিত রক্ত মাখা ফিলিস্তিন ইজরায়েলি হায়না গুলু করছে একই দিনবদিন যাদের হামলায় জর্জরিত রক্ত মাখা ফিলিস্তিন অবুধ শিশুর রক্ত জ্বরে গা কি না দেখো অবুধ শিশুর রক্ত জ্বরে গা কি না দেখো মুসলমানের রক্ত জ্বরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত জ্বরে কেমনে চেয়ে থাকো জাগো মুসলিম জাগো হাইদারি হা খাখো জাগো মুসলিমে জাগো হাই ধরি হাকা হাঁকো মুসলমানের রক্ত ঝরে কেমনে থাকো মুসলমানের রক্ত ঝরে কতদিন শুনতে হবে বিধবা নারীর ঐকার নাম চাও কত আর সন্তান হারাক মায়ের ই চোখে বন্যা আর কতদিন শুনতে হবে বিধবা নারীর ঐকান্ন চৌক আর সন্তান হারা মায়ের চুকের বন্যা গর্জেই উঠো বিশ্বব্যাপী নর পশুদের রুখু গর্জেই উঠো বিশ্বব্যাপী নর পশুদের রুখু মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকুক মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো জাগো মুসলিম জাগো হাই ধরি হাঁকা হাঁকো জাগো মুসলিমি জাগো হাই ধরি হাঁকা মুসলমানের রক্ত ঝোরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত জোরে কেমনে চেয়ে থাকো चिन्ह भिन्न शिशु देह तर दुष्टा किसराइलि प्राषणरा तरह के हमला कर लिन्ह भिन्न शिशुर देह तरषा किसराइलि प्राषण्डरा ते हमला कर ल मुस्लिम देशर राजा महाराज कीसर स्वप्न देख मुसलिम देशर राजा महाराज कीसर स्वप्न देख মুসলমানের রক্ত জড়ে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো জাগো মুসলিম জাগো হাইদারি হাক হাকো জাগো মুসলিম জাগো হাই দরি হাঁকা হাঁকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো বেলার পাখির মতো জিহাদের ওই হুঙ্কারে জাগতে হবে করতে আঘাত ইহুদির মাঝায় ঘাড়ে বেলার পাখির মতো জিহাদের ওই হুঙ্কারে জাগতে হবে করতে আঘাত ইহুদির মাঝায় গাড়ে নয় তো এখন বিপর্যয়ে হিটলার হয়ে যাগো নয় তো এখন বিপর্যয়ে হিটলার হয়ে যাগো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাক মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো জাগো মুসলিমি জাগো হাই দিহাক মুসলিম জাগো হাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো ইসরায়েলি পণ্যগুলো বর্জন কর্মগুরুতে আমার টাকাই বুলেট কেন ফিলিস্তিন বুকেতে ইসরায়েলি পণ্যগুলো বর্জন করো মুহূর্তে আমার টাকাই বুলেট কেন ফিলিস্তিন বুকেতে ওই ইহুদির পণ্যগুলোর তালিকা তুমি দেখো ওই ইহুদির পণ্যগুলোর তালিকা তুমি দেখো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনে চেয়ে থাকো জাগো মুসলিম জাগো হাইদরিহা খাকো জাগো মুসলিম জাগো আইদ রিহা খাখ মুসলমানের রক্ত ঝরে কেমনি চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনি চেয়ে থাকো মুসলমানের রক্ত ঝরে কেমনি চেয়ে থাকো